আহমতুল্লাহ আবরকত ভাই আপনি অজু সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন তো আল্লাহ সুবাহ পবিত্র কুরআ যেটা আদেশ করেছেন কুরআনে অনেক কিছু আল্লাহ সুবান বলেছেন কিন্তু সেগুলো সংক্ষেপে বলেছেন আর আল্লাহ বলে সাল্লাহ পবিত্র কোরআনের আদেশ অনুযায়ী যেভাবে আমাদেরকে করে দেখিয়েছেন সেইভাবে আমাদেরকে করতে হবে তার বিপরীত বা সেটাকে ব্যথি রেখে অন্য কোনো নিয়মে যদি আমরা সেটা পালন করি যে কোনো জিনিস পালন করি আমাদের ইবাদত কবুল হবে না তো এইভাবে আমাদেরকে উজু শুরু করতে হবে অতপর তিনবার পানি দ্বারা তিনি মুখ মন্ডল ধুয়েছেন অতপর তিনি ডান দিকের কনুই বাম বাম হাতের কনুই ধুয়েছেন অতঃর তিনি সামান্য পানি হাতে নিয়ে নতুন পানি হাতে নিয়ে মাথা মাসা করেছেন কপালে শুরু থেকে নিয়ে ঘাড়ে শেষ পর্যন্ত পর্যন্ত চুলের শেষ পর্যন্ত অতপর সেখান থেকে আবার কপাল পর্যন্ত চুলের যেখানে শুরু সেখান থেকে ফিরিয়ে এনেছেন তারপরে তিনি কানে মাসা করেছেন তর্জনী আঙুল ঢুকিয়ে বুট বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি মাসা করেছেন অতঃপর তিনি বাম হাত দিয়ে রোগেছেন এবং ডান হাত দিয়ে পানি ঢেলেছেন প্রথমে ডান পাঠ ধুয়েছেন এবং অবস্থায় বাম্পর্ঙ্গে হাত দিলে পরে উজু ভেঙে যাবে এ সম্পর্কে হাদিস রয়েছে সিলসিলা তোলা হাদিস নাম্বার বারোশো তো রক্ত বের হলে পরে যেটা উজু ভেঙে যায় এটা একদম আজগুবি ব্যাপার রক্ত বের হলে উজু ভাঙে না মহানবী মোহাম্মদ রসুল সাল্লামের অভিযানে গিয়ে একদল সাহাবা যুদ্ধ করতেন। নামাজ আদায় করতেন তাদের নামাজ আদায় অর্ধেক হলে আবার পরের সাহাবারা যারা যুদ্ধ করছেন তারা নামাজ আদায় করতেন না যারা নামাজ আদায় করছিল আগে তারা যুদ্ধ যেতেন আত্মরক্ষার জন্য তারা চারিদিকে পাহারা দিতেন তো তাদের মধ্যে অনেকের দেহে ক্ষত বিক্ষত হতো তাদের রক্ত ঝরতো কি আবু বাকর রাজি তালহ ব্যতীত আরো যে খলিফাগুলো রয়েছেন উমার রাজ আনহকে নামাজ অবস্থায় শহীদ করা হয়েছিল উসমান রাজি আহ তালাহ আনহকে শহীদ করা হয়েছিল তো তাদের রক্ত ঝরা অবস্থায় কিন্তু উমার রাজি তালহা আমার ছেড়ে দেননি তিনি তো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন আমাদের থেকে ওলামাই কিরামদের থেকে তো জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি যদি জানতেন যে আমাকে আমার উপরে তরবারই চালানো হয়েছে আর আমার উজু ভেঙে গেছে তিনি নিশ্চয় সলাদ ছেড়ে দিতেন তাই রক্ত বের হলে পরে কোনোভাবেই উঁজু ভেঙে যায় না সে রক্ত যেখান থেকে প্রবাহিত হোক না কেন শরীরের